আসসালামী মহমদন সম্মানিত দৈনি ভাতৃমণ্ডলী আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সালাত সালামের পর আজ শনিবার ২০ সওয়াল চোদ্দোশো তেতাল্লিশ মোতাবেক একুশ মে দু হাজার বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা কত সপ্তাহ থেকে শুরু করেছি মানহাজের সালাফের কতিপয় মূলনীতি অথবা সালাফি মানহাজের किस मूल नीति बा नीतिमाला आज के पर्व नम्बर दुई एक विषय जो दुटो हदीस हम आलोचना करब ता हान सलाफेर एक नीतिमला हे जे आहलुल हदीस जरा करन एवं सन्नार अनसारी ताओ आहलुल हदीस और जरा कुरान এবং সন্ন্যার খেদমত করে অর্থাৎ মহাদিসেরাম হাদিসের চর্চা করেন তারা আহলুল হাদিস এই আহলুল হাদিসই হচ্ছে ফিরকায় নাজিয়া অর্থাৎ নাজাত প্রাপ্ত দল তাইফায় মানসুরা অর্থাৎ সাহায্য সাহায্যপ্রাপ্ত দল তাহলে আমাদের এই মূলনীতি হচ্ছে যে যারা কোরআন সন্ন্যার খাদেম अथवा करसन्नाभेजाल अनुसारी निस शर्त अनुसारी तरह हे नज़दप्राप्त दल तेहत्तर दल और तरह आएकटी सुसंबाद रही रसोल उल्ला पक्ष आए मन सोरा सहाज्यप्राप्त दल नजदप्राप्त दल मानी आल्ला आजब परकाले आजब जहान नाम आजबा मुक्ति पाए যানব রাজাব তারা মুক্তি পাবে কারণ তাদের তৌহিদে ভেজাল নেই তৌহিদে শিরকের সংমিশ্রণ নেই আর সৈন্যতের জায়গায় বিদাত নেই তারা এক আল্লাহর তৌহিদ একত্র প্রতিষ্ঠা করে এবং রসুর উল্লাহ সাল্লামের সৈন্য অনুযায়ী জীবন গড়ে আর কোরআন এবং সন্নাকে সাহাবাইকরামগঞ্জে এইভাবে বুঝেছেন সরাসরি রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবাই কেরাম রজি আল্লাহ তাল আনহম থেকে তাবেন গন তাবা তাবেইন গন এই স্বর্ণযুগে যেভাবে বুঝেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বুঝি তারা হচ্ছে আহরুল হাদিস আহরুল হাদিস হাদিস কোরআন এবং হাদিসের আর হাদিস আর কথা এখানে বলে নজরুরি হাদিস মানে শুধু হাদিস নাই হাদিস মানে আল কোরআন আর হাদিস মানে হচ্ছে তারা সৌর না আর কোরআনই কয়েকটি আয়াতে कुरान के बला हदीस बोला हदीस मानने आल्ला बाणी हल कुरान और रसल्लाम बाणी हाँ शन ना जी कुरानी करीमे जार सरासर बाणी शब्द अर्थ दुटी और हदीसे जहाँ रसर उल्लाह सल्लाहम भाई बोले नी अनुमोदन दिए सामने कराने স্বীকৃতি দিয়েছেন তো আহলুল হাদিস বুঝে নিলাম তাহলে কোরআন এবং সন্না দুটোর নাম হচ্ছে হাদিস তাহলে আহলুল হাদিস মানে আহলুল কোরআন এবং সন্না যারা কোরআনও মানে আর সন্নাও মানে কোরআন সন্না নিজের খেয়াল খুশি মানে না কারণ কোরআন সন্না নিজের খেয়াল খুশি মেনেও অনেক বিভ্রান্ত হয়েছে জঙ্গিরাও কোরআনের কথা বলে হাদিসের কথা বলে চরমপন্থী যারা তারপরে মজহাবিরাও কোরআন হাদিসের কথা বলে কিন্তু সাহাবাই কেরম যার তরিকে মানেন না সাহাবাই কেন কোনো শর্ত লাগাতেন না যে জুনিয়র সাহাবাই কেরমরা শর্ত লাগাছেন যে এই হাদিসটা কি অবকার আমল করেছে কিনা অমর আমল করেছে কিনা ওসমান আমল করেছে কিনা আউলি আমল করেছে কিনা রত তা হলেও মানবো না হলেও মানবো না এরকমটা করতেন না আল্লাহ এবং তার রসুলের কথা নিঃশর্ত তারা মেনে নিতেন কিন্তু মজাহাবিরা কোরআন হাদিস তো মানে কিন্তু একটা শর্ত লাগায় যে আমাদের হানফি মজাবে আছে কি না সাফি হইলে সাফি মজাবে আছে কি না এম সাফি এটা মেনেছেন কি না হ্যাঁ মালিক হইলে এম মালিক এটা তার মজাবে আছে কি এইভাবে হামবেলি তাহলে পার্থক্য হয়ে গেল না সাহাবীরাই তো এটা করতেন না যে নবীর কথা মানার জন্য শর্ত লাগাবেন যে হ্যাঁ নবীর যারা সিনিয়র সাহাবা তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন কিনা। তাদের মজাবে আবু বাকার মজাবে আছে কিনা এরকম করতেন করতেন না এই জন্য বুঝতে হবে কোরআন এবং হাদিসকে সাহাবাই কেরামদের তরিকায় সাহাবাই কেরামের তরিকায় যারা কোরআন এবং হাদিসের বুঝ নেয়নি তারাই বিভ্রান্ত হয়েছে বিভিন্নভাবে কেউ বেশি বিভ্রান্ত হয়েছে কেউ কম বিভ্রান্ত হয়েছে তো আহলুল হাদিস তাহলে দুই শ্রেণীর লোকের সামিল একথা এই জন্যই বলছি যে এক শ্রেণীর লোক পাবেন যারা আহলে হাদিস বিদ্বেষী সালাফি বিদ্বেষী তার বলে আহলে হাদিস আহলুল হাদিস কথাটি যে এসেছে হাদিসের কেতাবাদী তির্মিজি তো অনেকবার এসেছে সব বোখারি তো এসেছে কিন্তু তির্মিজিতে খুব বেশি এসছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস আর আসহাবুল রায় এইভাবে তিনি যখন ফিখি মাসাইলগুলো বায়ান করেছেন হাদিসের শেষে অধ্যায়ের নিচে তখন এইভাবে ইখতলাফি মাসলাগুলিতে এটি হচ্ছে আহলুল হাদিসদের মত আর এটি হচ্ছে আহলুর রায় যারা মতকে প্রাধান্য দেয় তাদের মত তো তার বলছে আহলে হাদিস মানে মহাদ্দেশি তারা কি বলে আহলেহাদিস মানে শুধু হাদিসের যারা পন্ডিত মহাদ্দেশ আহলেহাদিস মানের সাধারণ জনগণ যারা করোনা হাদিস মানে আজকাল পরিচিত আহলেহাদিস বলে ভারত বাংলাদেশ পাকিস্তান ওরা নয় চালাফিরা নাই কারণ তাদের অন্তরে জ্বালা বিদ্বেষ আছে আহলে হাদিস মানহাই সম্পর্কে সেই জন্য তো তাদের রদ করার জন্য এই কথাই বললাম যে আহুল হাদিসের প্রয়োগ দুই ক্ষেত্রে হয়েছে এবং এর মেলা দলিল প্রমাণ আছে সালাফদের যুগ থেকে যখন থেকে আহুল হাদিস শব্দটি ব্যবহার হয়েছে এবং হাদিসের ভাষাতেও সেগুলির দলিল এখানে পেশ করার সময় নেই যে কথাটি এখানে মূলনীতিতে সেটা আবার সঙ্গে বলছি যে আহলুল হাদিজা কোরআন সোনার অনসারী বা কোরআন সোনার খাদেম তারাই নাজাদ পাবে তেহাত্তরটি দলের ভিতরে আর তারাই সাহায্যপ্রাপ্ত আল্লাহর কাছে দুনিয়াতে হবে সাহায্যপ্রাপ্ত এই মানে এই নয় যে কোথাও মার খাবে না কোথাও তারা লাঞ্ছিত হবে না কোথাও কুণ্ঠাসা হবে না এইটাও না সাহায্যপ্রাপ্ত মানে শেষ পরিণামে আল্লাহ রব্লুল আলমিন তাদের সাহায্য করবেন এবং তারা কম থাকলেও বাড়তে থাকবে কম থেকে বাড়তে থাকবে এটা হচ্ছে একটা হকের লক্ষণ অমুসলিম ইসলাম গ্রহণ করছে করছে করছে না কিন্তু মুসলিম মোর্তাদ হয়ে যাচ্ছে হিন্দু হয়ে যাচ্ছে বা খ্রিস্টান হয়ে যাচ্ছে ইহুদি হয়ে যাচ্ছে এটা একবারে বিরল পাবেন না খুঁজে পাওয়াটাই মুশকিল আর যে যদি দুটো একটা এরকম পান তো সে অলরেডি দু চার দশ বছর আগে সে হয়তো নাস্তিক ছিল হ্যাঁ বা ছোটো থেকে সে ইসলাম পায়নি যখন পনেরো বছর তখন ইসলামের কোনো জ্ঞান তার ছিল না ও তার পরিবার ইসলামের কোনো জ্ঞান পায়নি ও নাস্তিক বেদিন পরিবারের মানুষ হয়েছে জি যেমন অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে এটা কিসের প্রমাণ যে ইসলাম হচ্ছে দিনুল হাক সত্য ঠিক তেমনই বেদাতপন্থীরা আহলে হাদিস হচ্ছে এইটা আহলে হাদিস মানহাজ সালাফি মানহাজ হচ্ছে হক এর বাস্তব প্রমাণ ঠিক তো প্রাপ্ত মানে এরা কখনো লাঞ্ছিত হবে না এবং এদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না বাড়তে থাকবে বাড়তে থাকবে যে জন্য আমি সামনে দাওয়াত খেয়ে নিশ্চিহ্ন করার জন্য কত প্রয়াস চালিয়েছে কিন্তু শেষ পরিণাম আলহামদুলিল্লা আল্লাহ বিজয় দান করেছে ওই রকমই হ্যাঁ কণ্ঠাসে করার চেষ্টা করবে এক ঘরে করার চেষ্টা করবে মসজিদ মাদ্রাসে বাধা দেবে দিনিকের মতে বাধা দেবে কিন্তু শেষ পরিণামে সব বাড়তি আছে লোক বাড়তি আছে ওদের ঘর থেকে বেরিয়ে আসছে বেদাতি আলেমদের ঘর থেকেও কিন্তু বেরিয়ে আসছে দেখছেন না বেদাতি আলেমদের ঘর থেকে বেরিয়ে আসছে দুটো হাদিসের কথা বলছিলাম প্রথম হাদিস হচ্ছে মগৈর আবিনী তো তিনি বলেন কালান্নবী সাহ্লাহ আলী নবী করিম সালাম বলেছেন সর্বদা একটি ক্ষুদ্র দল তাইফা মানে ছোট একটি দল ছোট একটি গোষ্ঠী মিন ওম্মাতি আমার উম্মতের তার মানে সবাই নয় তাহলে এক উম্মতের অল্প সংখ্যক লোক কি হবে তারা আলাল হক সত্যের ওপর হকের ওপর বিজয়ী থাকবে হকের ওপর তারা কি থাকবে বিজয়ী মানে এই নয় যে দুর্বল থাকবে না বিজয়ী মানে হচ্ছে হক কথা বলবে হকের পর আমল করবে বিভিন্ন রকম বালামসিব চারিদিক থেকে ঘেরবে তারপরে হককে এমন করে আঁকড়ে ধরবে যে কোনো মতে ছাড়বে না দেখেন যারা সেই আঁকিয়ে आदर्श पे जा गोटा ग्रामे एका अनेक जगह तो मार खाने छवि पर्त रक्त छवि पर्त एक भाई पाठ पठान ठीक ना मार खेल छवि पठिए मस्जिदे धक्का दिए बेच कष्ट कर कारण तरह यक इसलम ये जत मार खाए जतने शिकार हुए লাহেরিন বিজয়ী থাকবে আমাকে শক্ত করে ধরে থাকার বিজয় হ্যাঁ তা ইয়াতি আমার উল্লাহ কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসবে এই আল্লাহর নির্দেশ আসা মানে ক্যামত চলে আসা আর কেয়ামতর পূর্বে মুহূর্তে বরং সূক্ষ্মভাবে অলামারা বলেছেন যে ক্যামতের আগেই পৃথিবী ইমান ইসলাম সে হয়ে যাবে কখন সেটা जख एक बतास बरकतपूर्ण बतास प्रवाहित होते जो ममिन आत्मागुली रही है सबगल आल्लाब्ब्रहण कर सबा मारा जाए शुदू पापिस्ट का बेदीन मुनाफिक यहाँ जाए जर इसमाम को अंश नहीं तार तरह यह क्या भयावह आजबि कायम हो कामतर जे সিঙ্গায় ফুৎকার আর ভয়াবহতা আর যে ভয়ঙ্কার ভীতি অবস্থা সেগুলি কোনো মমিন বান্দা সচক্ষে দেখবে না তার আগেই মারা গেছে আরাম পেয়ে গেছে চিন্তা করেন আল্লাহ না করে যদি প্রচণ্ড বেগে একটা ভূমিকম্প হয় আর সেই সময় কেউ যদি ওই সময় ওই ভূমিকম্প এলাকায় থাকে তার ওপর দিয়ে কীরকমের একটা যেন অশান্তি গিয়েছে তাই না কি ভীতিকর অবস্থা তাহলে এটা যদি একটা আপনার কি বলে ভূমিকম্প সম্পর্কে আমরা কল্পনা করতে পারি জোরে যদি ভূমিকম্প হয় তাহলে কেমত এ জাহজল জালা তেল আর জজেল জালা সারা পৃথিবীর জমি প্রকম্পিত হবে জি আর সমস্ত কিছু খসে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সমস্ত তারকা খসে পড়বে এজার শ্যামস কুবিরাত ওই যার নজুমুন কেদারাত জি ওইদার যে বালো সৈয়ারাত এই পাহাড় পর্বত সব কিছু চলমান হবে ধুলিখনার মতো ওই রকম পরিস্থিতি কোনো মমিন মুসলিম দেখবে না আহমদুলিল্লাহ এটি হচ্ছে আমরুল্লাহ তস্তির এটি হচ্ছে এই হাদিসে আমরুল্লাহ তস্তির অনেকে মোটা কথা বলে ক্যামত পর্যন্ত কিনা ক্যামতের বেশ কিছু আগে ওই ক্যামত যে হচ্ছে তার আগে কিন্তু মমিন শেষ হয়ে যাবে তাহলে মমিন শেষ এই যে হকপন্থী দল তো তার আগে মারা গেছে কারণ হকপন্থী তারা তাই না মমিনদের মধ্যে বেদাদি মমিন না তারা ফরান অনুসারী তৌহিদ মমিন আগেই মারা গেছে তো আমর উল্লা মানে ওই শেষ অবস্থা মমিনদের আর তারপরে তখন ক্যামত কায়েম হবে অহমদ আহরন এ ক্যামত পর্যন্ত তার বিজয়ী থাকবে ক্যামত পর্যন্ত তারা বিজয় থাকবে গত সপ্তাহে বলেছি এই দলটি বা তার আগে মাঝে মাঝে বলি এই দলটি জড়ি নয় যে এক জায়গায় থাকবে হ্যাঁ সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে কোনো এলাকাতে পাবেন হ্যাঁ যেখানেই যাবেন আপনি পাবেন কিন্তু হ্যাঁ কম আর বেশি জি গরিষ্ঠ হবে না এজন্য তায়ে ফাই হ্যাঁ একটি শব্দ যদি আমরা চিন্তা করি তো দেখা যাচ্ছে প্রত্যেকটি কথা একবারে বাস্তব কারণ সুর উল্লাম অমায়ান্তেক হাওয়া নিজের পক্ষ থেকে বলেননি দলটি ছোট হবে আর হকের উপরে তার বিজয়ী থাকবে হককে আঁকড়ে ধরে থাকবে এবং শেষ পরিণাম তাদের জয় হবে এবং কেয়ামত পর্যন্ত থাকবে প্রতিটি যুগে থাকবে এই চোদ্দশো বছরের ধারাবাহিকই তো হ্যাঁ আস যদি মুসলিমদের মানে প্রতিটি দেশে ঠিক আছে আছে আর থাকবে আপনি পশ্চিমে চলে যান পূর্বে চলে যান সব জায়গায় পাবেন আপনি এই দাওয়াত কোরআন দাওয়াত সালাফি দাওয়াত মোত্তার ফকাল বোখারি মুসলিমের হাদিস তাহলে এই তায়ফা কি এ তাইফা মনসুরা মনসুরা কেন এই দলের নাম বলা হয়েছে এই হাদিস ওইটা আসেনি অন্য হাদিস রয়েছে মনসুরিন সাহায্যপ্রাপ্ত তারা এখানে রয়েছে কি রাহেরিন বিজয়ী অন্যাদ কি রয়েছে মনসুর সাহায্যপ্রাপ্ত এই জন্য এই দলকে কি বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত তাইফা মনসুরা দ্বিতীয় হিস মাউ রাজি আল্লাহ তালাহ বর্ণিত তিনি বলছেন সামেতনী আসল্লা একুল আমি নবীসাল বলতে শুনেছি লায়াজমিন সর্বদা আমার একটি দল আল্লাহর নির্দেশের ওপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর বিধানের ওপর আল্লাহর বিধান হচ্ছে তৌহিদ আল্লাহর একত্ব তৌহিদ ভিত্তিকে বদবন্দি করা আল্লাহ আল্লাহর বিধান আমর উল্লাহ হচ্ছে সন্না রসুরাহ আদর্শ অনুযায়ী তরিক অনুযায়ী বন্দী করা তো আল্লাহর আমর এর ওপর মানে আল্লাহ রবুল আলমিনের যে বিধান তার উপর একটি দল এখানে ওখানে তায়ফা ছিল এখানে উম্মা উম্মা দল উম্মা যেমন ওম্মদ গোটা ওম্মত তেমনি একটি ক্ষুদ্র দলকে ওম্মত বলা হয় তো বলছেন যে একটি দল সব সময় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ নির্দেশের ওপর রহমান খাজাল তাদের ক্ষতি করতে পারবে না যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে খাজ আলহ মানে হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া কেউ সাঁত দিচ্ছে না যদি আপনাকে একা ছেড়ে দেয় অসহায় অবস্থায় জোলমের শিকার দৌরবল হয়ে আছেন কেউ পাশে দাঁড়ায় না এটা হয়েছে অথচ পারবে সহযোগিতা করতে এটাকে যারা তাকে একঘড়া করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালামান আর যারা তাদের বিরোধিতা করবে তারাও কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা আমরুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসে যেই আগের হাদিসের তফসিল করলাম মহমিনদের রোহগুলি কবচ করা পর্যন্ত এর ওপরই তারা প্রতিষ্ঠিত থাকবে হাদিস যে এখানে নিয়ে আসেননি লেখক সে হাদিস আপনাদের জানা আছে কি হাদিস কে বলতে পারে হ্যাঁ নাই একাত্তর দলে বিভক্ত হয়েছে ইয়াহুদীরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা আর আমার ওম্মত ওসাতফত রেকাতি আলাফতারা কাতিল ইয়াহুদ আলা ওয়াহে ফিরকা ওফতারা আলাকা ওসাতফ তার শীঘ্রই আমার ওম্মত বিভক্ত হবে চোদ্দ বছর আগে বলছে সৌরুল্লাম শীঘ্রই আমার ও বিভক্ত হবে আল্লাহ সালাহস এ না ফেরকা তেহাত্তর ভাগে তেহাত্তরটি দলেই কুল্ল হং ফেরনার কী বলেছেন প্রত্যেকটি তাদের জাহান নামে যাবে এটা করেছি জাহার নামে যাবে অস্থায়ী হবে স্থায়ী হবে কাউকে আল্লাহ মাফও করবেন কিন্তু তাদের পানিশমেন্ট হয় কি নাম যাবে মানে এই যে করে ঢুকিয়ে যেহেতু আপনি বেরিয়ে স্ট্যান্ড ওখান থেকে যে আর না আল্লাহর কথা বলছেন ইমান পুরো ভঙ্গ করেন এমন আঁকিদার এত বড় দোষ নেই আঁকিদার দোষ আছে কিন্তু এত বড় দোষ নাই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তাহলে আপনি স্থায়ী করতে পারেন আবার আল্লাহ যার জন্য পানি ফোন রেখেছেন তাকে আল্লাহ মাফ করতে পারে জি এমামিন্তা ইমরাহ মহল্লা বলেছেন যে একজন পাপিষ্ট কেউ আল্লাহর রহমত পাওয়ার দশটি উপায় আছে আজাব থেকে মুক্তির দশটি উপায় আছে আমি আগে একটা আলোচনা করেছিলাম যে তার বিষয়বস্তুটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাদের দ্বারা পাপ হয়ে গেছে আর তব ফিরে এসছেন তাদের জন্য ওই খুব গুরুত্বপূর্ণ জি তো ইনশাআল্লাহ হয়তো আবার আমরা কোন সময় আলোচনা করব ইনশাল জি তো তার মধ্যে একটি হচ্ছে রহমতুল্লাহ আল্লাহর রহমত একটি হচ্ছে আল্লাহর রহমত শাস্তি এমন কাজ করেছে জাহান্নাম শাস্তি জাহান্নাম শাস্তি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ মাফ জিজ্ঞাসা করা সোকাজ করতে আপনার কাছে আমার কাছে নাকি আল্লাহকে না ওটেই না আপনার ম্যানেজার শোকাজ করার আপনি বলতে পারেন না যে আপনি কেন এটা করলেন আপনার এই ক্ষমতাটা নেই একটা ফোরম্যান সুপারভাইজারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন না তো বস্ত্র দূরের কথা রব্বলে আলামে তা আরবান্ধা যাকে ইচ্ছা জান্ যাকে ইচ্ছা যদিও মানুষের আমলের করে দেবেন কিন্তু আল্লাহর রহমত তার উপর আছে তবে কাফের জন্য রহমত নেই ইমান ভঙ্গকারী যেন রহমত নেই বড় শির করে মরে গেলো তাদের জন রহমত রহমত হচ্ছে পাপী মুসলিমদের জন্য হতেই পারে কিন্তু সব পাপির জন্য হবে এইটাও আমার আশা করো কারণ অনেক পাপিরা আছে তা আল্লাহ রহমত আছে না না না তোমার জন্য কে জানে যে তোমার জন্য আছে তুমি জানো যে তোমার জন্য আছে সে তারা আগে সাবধানে গেল আরেকটি উপায় হচ্ছে জাহান্নামি হওয়ার পরেও জাহান্নাম থেকে না যাতের জাহান্নামে যাওয়ার আগেই নাজাত অথবা জাহান্নামে ঢোকার পরে নাজাত। আর একটি হচ্ছে সাফাতাম সুপারিশ নবী ছাড়া অন্য সুপারিশও হয়ে যেতে পারে কিন্তু বিশেষ করে নবী কারিমের সাফাত সাফাত যারা কাবিরা গোনা করবে তাদের জন্য সাফাত সাফাত ইলে কাবাই মনোমাতে নবী সাল্লাম বলেছেন আমার ওম যারা কাবিরা করে মরে গেছে কাবিরা মনে হয় করে কি বিনা সাফাতে তো যাচ্ছেও আল্লাহ আল্লাহ রহমত আছে সব কিন্তু তার আমলি ঠিক আছে তার তব করে কিন্তু যারা তবা নসীব হয়নি তাদের জন্য সাফা সুযোগ আছে না বিশ্বাস যদি সাফাৎ পর যোগ্যতা থাকে তো আসল বিষয়ে আসি হাদিসটা শেষ হয়নি কি আমার কয়দলে বিভক্ত হবে তেহাত্তর একটি দল জান্নাতে যে বাকি সবগুলি কুল্ল হমফিয়ানো সবগুলি জান্লা একটি ওই দলটির সম্পর্কে যখন সাহাবিরা জিজ্ঞাসা করি কিলা মানে সে দলটি কে এই গত হাদিস গত সপ্তাহের হাদিস বলে গেছেন গত সপ্তাহের হাদিস ছিল কি বলেছিলেন উত্তর কি বলেছিলেন দলের নাম বলেছিলেন হ্যাঁ ওই ওই দলকে কি বলেছিলেন একটি হাদিস আছে আল জামাতু হাদিসটা গত সপ্তাহে যেটা পড়েছে সেটা আছে কি মানহিয়া রাসুল আল ওই দলটি কি কালা আল জামাতু সেই দলটি হচ্ছে জামাত যারা জামাতের ওপর রয়েছে ওই যে সাহাবাহিক জামাতের ধারাবাহিকতা ওর উপর আছে ওই জামাত যেহেতু গত সপ্তাহে হাদিসটি এসছে প্রথম মূলনীতিতে সে এখানে আসেননি কিন্তু ওই হাদিস প্রমাণ করে কি যে ফিরখানপ্রাপ্ত দল একটি রয়েছে সেই দলটি কি দ্বিতীয় মূলনীতি হচ্ছে সেই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত দলটি হচ্ছে আহলুল হাদিস বা সালাফি বা সাল্লাফদের অনুসারী সালাফানের শুধু লেভেল না গেলে আবার হয় সালাফি প্রথম কথা আঁকি দেয় হইতে হবে সালাফি নাম দিয়ে খালাফি হইলে কাজ হবে না সালাফি শিথিলপন্থী সালাফি একদল আজকাল সালাফি পাওয়া যায় সবাই সালাফি হইতেছে কারণ দুনিয়ার গরজ বিভিন্ন গরজ আছে ধোকা দেওয়া গরজ আছে না সালাফি হইতে হবে আঁকি দেয় আগি সালাফি হবে হইতে হবে এবাদত বন্দুকিতে ফরজ আজবে ঘাটতে নেই সালাফি বংশের লোক কিন্তু ফৌজরে নেই চরিত্রে তিনটি কথা মনে রাখতে হবে একটি কথা বলেছেন নাবিস্লাম অন্য হাতি সরেছে মা আনা আলি হেলি আমি নীতির ওপর আদর্শের ওপর দিনের ওপর আছি এবং আমার আস্থা সাথী সঙ্গীগণ সহচরগণ যে দিনের ওপর থাকবে সেই দিনের যারা ফলোয়ার অনুসারী কেমত পর্যন্ত তারা হচ্ছে কি ফিরকায় নাজিয়া নাজাত নাজাদপ্রাপ্ত দল আর তারাই হচ্ছে সাহায্য সাহায্যপ্রাপ্ত দল যেই দলটি নাজাত নাজাদপ্রাপ্ত সেটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত কেউ কেউ বিভ্রান্ত হয়েছে এই ক্ষেত্রে এইরকম একজন আরবও আছে যারা এই মর্মে লিখতে গিয়ে বিভ্রান্ত হয়েছে নাম বলব না আর আপনাদের প্রয়োজন নেই জি তো বিভ্রান্ত হয়েছে তারা বলছে যে না ফিরকান নাজি আলাদা একটা দল আর সাহায্যপ্রাপ্ত তাইফা মানুষরা আলাদা সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাদ প্রাপ্ত দল আলাদা না যেই দলটি জাহান নামের আজাব থেকে মুক্তি পাবে সেই দলটি সাহায্যপ্রাপ্ত একটি দল সেই দলের নাম কি মল্লিকিতে আমরা কি বললাম আহলুল হাদিস করন সন্নার অনসারি আর হলিস মানে শুধু নামে নয় করন সন্না নির্ভেজাল অনসারি জি তো এই দলটির সম্পর্কে আরো দু কথা আছে শেষ করেনি আর তারপরে আরও দু কথা বলছি বলছেন ভাষ্য যে এই হাদিস বোঝা গেল যে আন্না তাইফ আল মানসুরা সাহায্যপ্রাপ্ত দলটি ইসলামের প্রথম যুগ থেকে আছে ইসলামের সাহায্যপ্রাপ্ত দল সাহায়িকেরামক তাই না पक्षा पे क्यों निर्भेजाल निखुत खाटी दिने প্রতিষ্ঠিত ও আন্না খাজ আলমসলিমিন যারাই তাদেরকে অসহায় ছেড়ে দেবে কোন ক্ষতি নেই কেউ সাত দিক আর না দিক শেষ পরিণাম ওলা আতিন আছে ও আলহামান যারা বিরোধী যারা অসহায় ছাড়বে তাতেও ক্ষতি নেই যদি বিরোধিতা করে তাতেও ক্ষতি নেই মুসলিম বিরোধিতা করলেও কিছু করতে পারবে না এক শ্রেণীর ফাঁসেক মুসলিম আছে অথবা মোনাফেক মুসলিম আছে নাস্তিক মুসলিম বিরোধিতা করছে না করছে না নাস্তিক মুসলিমের ইসলামের বিরোধিতা করছে এই বেদাতি মুসলিমরা কোরআনসোনার অনুসারীদের বিরোধিতা করছে কোনো ক্ষতি করতে মুসলিম আর অমসলিম কা ফেরোজ বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না সে মুসলিম বিরোধিতা করুক আর অমসলিম বিরোধিতা করুক ওয়াল ফির তারপরে যে প্রাপ্ত দলটি হচ্ছে হোম হাদিস হচ্ছে হাদিস লেজা লিকা আসানা আলিহুল আইম্মা এই জন্য তাদের প্রশংসা করেছেন আইম্মাইকে রামগণ ফিকুল জামানিন প্রতিটি যুগে যুগে যুগে তাদের করান সোনা যা নির্ভেজাল অনুসারী তাদের প্রশংসা করেছেন বিশ্বান আইল আহ অনেক অনেক প্রশংসা তার মধ্যে একটি উক্তি এমাম বুখারি তার ওস্তাদ ছিলেন হাদ্দ আলী বিন্দ রহম্লা সেই বখারিতে এই হাদিস নিয়ে এসে নকল করছেন ওস্তাদের উক্তি যে আমি আমার ওস্তাদ থেকে শুনেছি কালা আলীবিন্দ হোম আসহাবুল হাদিস এই সাহায্যপ্রাপ্ত দলটি নাজপ্রাপ্ত দলটি হচ্ছে আসহাবুল হাদিস হাদিস ওল্লা কোরআন হাদিস ওল্লা তারপরে ইমাম নাবি রহমতুল্লাহ আল্লাহ শহী মুসলিমের ভাষ্য নিয়ে এসছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ থেকে উক্তি যে তিনি বলেছেন ইনলামেকুন আহলাল হাদিস ফলা আদের মানুষ যদি এই সাহায্যপ্রাপ্ত দলটি নাজপ্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয় তো আমি জানি না যার আর কেউ মানে এই দলটি ভিন্ন আমি অন্য কোনো দল জানি না এইভাবে গুনিয়তলেবিনে শেখ আব্দুল কাদি জিল আনী রহমতুল্লাহ আলী রায় মোহাম্মিয়ানজি আব্দুল খাদির জিলা নিখি এমনভাবে বেদাতিরা পেশ করেছে যে মনে হচ্ছে যে মাজার পূজার ধর্মের হ্যাঁ এক নম্বর ব্যক্তি তাই না অথচ তার কিতাব কোন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তা সে কোন আকিদার ছিল কোন আদর্শের ছিল এটা আমরা কী করে জানব তার লিখনই যে থাকলে লিখনই আর যদি তার যদি বক্তব্য থাকে বক্তব্য থেকে তাই না মানুষ বললে কিছু হবে আমি তো এথে চলে যাওয়ার পরে আমি ভালো না মন্দ এটা জাস্টিফাই করবেন কী দিয়ে আমার আলোচনা আজকাল রেকর্ড হচ্ছে সেই জন্য কিন্তু আব্দুল কাদির জমানের রেকর্ডিং ছিল না সেই জন্য তার কিতাব থেকে জানা ছাড়া আর কোনো উপায় নেই এক দল ধরেন আকাশ উঠিয়ে দিয়েছে যে তিনি জীবিত মৃতকে জীবিত করতেন তিনি নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দিতেন হ্যাঁ আর এক মানহানি করেছে তো কোন দলের কথা নেবেন কোনটাই নেবো না নেব কোনটা তার কিতাব যেটা বলছে তার কিতাব হচ্ছে যে তিনি একজন আলেম ছিলেন বড় এমাম ছিলেন আর কোরআন সোনার অনুসারী ছিলেন কিন্তু আল্লাহর ক্ষমতা তার সামন একটু ছিল না ওইটা তো দূরের কথা তিনি আবু হানিফা শাহি মালিক আহমদ চাইতে অনেক জুনিয়র এমাম ছিলেন এটাও শুনে ভালো লাগে ঠিক কিনা ঠিক ওই রকমই তো অনেক অলমাই কেরমগণ প্রশংসা তার মধ্যে আব্দুল কাজিজল্লা তিনি বলেছেন তারা হচ্ছে আহুল হাদিস করার যে দলটি নাজাদ পাবে মুক্তি পাবে এছাড়া আরও অনেক অক্তি রয়েছে এতটুকু ইনশাআল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমের জন্য আমাদেরকে কোরআন অনুসারী সত্যিকার অর্থে হর তৌফিক দান করেন আঁকি দেয় আদর্শে তৌহির প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ন্যতের নির্ভেজাল অনুসরণের ক্ষেত্রে সাহাবাইকেরাম তাবেইন তাবে তাবা তাবেইন যারা নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন সাহাবাইকারদের তাদের অনুসরণের ক্ষেত্রে তাদের বুঝ সাদরে গ্রহণের ক্ষেত্রে এবং এবাদত বন্দিগীর ক্ষেত্রে আখলাখ চরিত্রের ক্ষেত্রে চাল ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার সালাফি মনহাজির বা মনহাজির সালাফের অনুসারী হওয়ার তৌফিক দান করেন আহলুল উল হদী কোরআন অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সন্নার খান আদেম হিসেবে আল্লাহ জানের কবুল করেন ওসলিল্লা সালামবী মোহাম্মদ ওয়লা আলি ওসাহি আজমাই